আমাদের মধ্যে বোন অথবা মেয়েদেরকে বিবাহ দিতে গেলে যদি আপনি গরিব ছেলের সাথে বিয়ে দেন আমাদের সমাজে কখন যৌতুক দিতে হয় একটা ঘটনা বলছে আমাকে একবার ছুটি থেকে আসার পরে বললো একটা মেডিকেল ডাক্তার চান্স পেয়েছে ওকে বিয়ে তখন ওই মেডিকেল মানে ওর ওই ওরা বলছে লাখ টাকা তো ভাই আপনি যখন একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা সার্ভিস হোল্ডার যখন জামাই খোঁজ করবেন তখন তো আপনাকে দিচ্ছেন না বোন দিচ্ছেন না হ্যাঁ ও তো গরিব ওর তো বাড়িটাই ঠিক না ওকে কেমন করে মেয়ে দেব তখন তাহলে তো হারাম কাজ করতে হবে আপনি আল্লাহর উপরে তবাক্কল করে একটা ধার্মিক নামাজি ছেলে গরিব একেবারে গরিব কিচ্ছু না জমি নেই জায়গা কোন রকম হয়তো বসত বাড়িটা আছে দিয়ে দেন বিয়ে আল্লাহর তকল এরকম তকল করে যৌতুক লাগবে না যে আমার শ্বশুর সাহেব থাকার সাথে এই ইসলামিক মেজাজ যৌতুক আমরা দিন আমরা নিনে আলহামদুলিল্লাহ আমরা দিন আর আমরা নে না যৌতুক দিন আর যৌতুক নেই বরং কোনো মানুষ এই সাহসী করবে না যে ফ্যামিলিতে আসবে আর যে বলবে বা বলবে কি এই সাহস করবে আশা করবে যে যৌতুক পাওয়া যাবে এখানে আমার শ্বশুর মাংস লোকেরা করতো কি যখন মেয়ে দেখতে আসতো বাবা যদি তারপরে বসতে দিত যৌতুটুকু এর যদি আশা করো তাহলে এখান থেকে রাস্তা ধরোতে আর যদি বলো যে আমি বিয়ে করতে শুধু এসছি তাহলে মেয়ে দেখাবো কি বলছে বলো আগেই কথা ক্লিয়ার আপনি ওই রকম ইসলামিক পরিবেশ তারপরে পর্দা তৈরি করুন আপনার বাড়িতে পর্দা থাকে সবাই চাই যে মেয়েটি বউটি বাড়িতে পর্দা নেই কত যুবকদের সাথে বলছে যাচ্ছে ঘুরে বাড়ছে আর আপনি বিয়ে দিয়ে ধার্মিক একটা ছেলে কি করে পাবেন ওই ধার্মিক ছেলেটি সেও চায় যে না আমি একটা ভালো জিনিস চাই ভালো উপহার চাই আপনার বেহাই মেয়েকে কেন বিয়ে করবে সে তখন তো যৌতুক দিতে হবে তো যৌতুকের পিছনে অনেকগুলি কারণ আছে स्तावे पखन तक मे चल्लिश बचर मे भलो डिग्री एम ए कर যত বেশি শিক্ষিতা হচ্ছে তত বেশি কেন তার দিকে আগ্রহ কমে যাচ্ছে কারণটা কি কারণ যে সবাই জানছে যে এতদূর পড়াশোনা করেছে তো ভালো আর নেই শতকর নিরানব্বই ভালো নেই আর ও চাই ভালো ছিলা কলা যদি রাস্তায় বিক্রি হয় কেউ কেনবেন এখানে মসজিদের পাশে কলা বিক্রি হচ্ছে ছেলে ছেলে যদি বিক্রি করে আপনার সুবিধা করে দিল ছিলতে হল না খেতে পেলো আলা তুল হ্যাঁ এখন খিদে যে খিদা লেগে আছে নিচে যেতেই যদি ছিলা কলা বিক্রি হয় কেনবেন কেনবেন না কিন্তু যে কলার উপরে চোখা লেগে আছে সেটা অবশ্যই কিনবেন আপেল ছিলে বিক্রি করছে সহজ করে রেখেছে না এক্ষুনি নিচে নামেন এখন খাবার সময় এখানে কেউ যদি ভাত নিয়ে বসে যায় ভালো ব্যবস্থা শুরু করতে পারে আমাদের সে ফুটপাতে ভাত বিক্রি করে রুটি বিক্রি করে নিচে যদি কেউ ভাত নিয়ে জুমার দিনে বসে যায় এক দেড়শো লোক খাবেন এখানে কেউ খাবেন ওখানে খোলা ভাত নিয়ে বসে আছে তৈরি নিয়ে বসে আছে বসেছে এই যুবকরা আর কত দেখেছে তাদের হ্যাঁ ইজ্জত নিয়ে খেলা করেছে আর ওই সব ওই মেয়ে মেয়েদেরকে কে বিয়ে করবে আগ্রহ নেই সে যেন নিজে ইসলামিক পরিবেশ তৈরি করুন তারপরে বলবেন যৌতুক দিব না তারপরে বিক্রি হবে মোহর নগদ মোহর দিয়ে নিয়ে যাবে আপনার মেয়েকে কিন্তু ইসলামিক পরিবেশ তৈরি করতে হবে নিজে মুসলমান হইতে হবে উদ্খলু ফেল মে কাপ যে